ইবনু আব্বাস রজেলাহ তালাহু ও জাবির ইবনু আব্দুল্লাহ রজিল্লাহ তালাহু বলেন ফিতরের সালাতে কিংবা ইদুল আজহার সালাতে আজান দেওয়া হতো না